আয়সা রাজ্লাহ তাল্লাহ তো বর্ণিত তিনি বলেন হাসান রদিল্লাহ তালাহ কবিতার ছন্দে মুশ্রিকদের নিন্দা করতে অনুমতি চাইলে নবী সাল্লাহ আলহ সাল্লাম বললেন আমার বংশকে কিভাবে তুমি আলাদা করবে হাসান রদিল্লাহ তালাহ বললেন আমি তাদের মধ্য হতে এমনভাবে আপনাকে আলাদা করে নিব যেমনভাবে আটার খামির হতে চুলকে আলাদা করে নেওয়া হয় উরওয়া রহমতুল্লাহ আলহি বলেন আমি হাসান রদিল্লাহ তাল্লাহুকে আয়সা রাজিল্লাহ তালাহা এর সম্মুখে তিরস্কার করতে উদ্যত হলে তিনি আমাকে বললেন তাকে গালি দিও না সে নাবি সাল্লাহ সাল্লাম এর তরফতে কবিতার মাধ্যমে শত্রুর কথার আঘাত প্রতিহত করত